আলহমদুল্লাহ لكم যে বিষয়টি রয়েছে আমাদের সামনে তা হচ্ছে শির সম্পর্কে এবং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা সম্পর্কে যাদের কাছে আহ্বান করা হয় তাদের অবস্থা কি সে সম্পর্কে এবং সৃষ্টির সেরা নবী করিম সালাহ তা সত্ত্বেও তিনি যে আল্লাহর কুদরতের আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ রাখেন না অংশ রাখেন না তারও কোন আল্লাহর কুদরতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কিছু দেওয়ার ক্ষেত্রে তাহলে যদি সৃষ্টির সেরা রসলাসাল্লামের ইতিয়ার না থাকে তাহলে অন্য কোনো নবী অথবা অন্য কোনো বলি অন্য কোনো আলেম অন্য কোন মুরব্বী যাদের কবর মাজার পূজা হয়ে থাকে তাদের বা কি ক্ষমতা রয়েছে যেখানে নবী করিম সাল্লা আল্লাহর প্রিয় খালিল এবং সমস্ত সৃষ্টির সেরা সমস্ত মানুষের সেরা সমস্ত আম্বি কেরামদের সেরোমণি তিনি বার করে বলেছেন যে আমি কিছুর মালিক নাই তাকে আল্লাহবাক বলছেন লেসাই কামিনাল আমি আপনার কোনো অধিকার নেই আপনার কোনো অধিকার নেই তাহলে বাকি অন্য কোন ব্যক্তি যাদেরকে পীর ওলি বলা হচ্ছে পীর মানে ওলি ওলি নয়। আলাদা জিনিস যদি আল্লাহর বলি হয় কিন্তু বিদাতীদের ধারণায় ওলি মানে হচ্ছে পীর তো ওলি যদি সত্যিও অলি হয় সত্যিকার অর্থেও আল্লাহর বলি হয় তবু তার কোন ক্ষমতা নেই তবু তার কোনো ক্ষমতা নেই भाषा दिए नीम आयत दिए कुरान करीमर सुरफेर आयत दिए सुरे फिर आयत दिएाधिक आयत रही आयत दिए अध्याय এটি একটি ভালো তরিকা যা আমরা দেখতে পাই এমাম বখারি রহমতুল্লাহ আলীকে এমাম বখারি রহমতুল্লাহ আলী বহু ক্ষেত্রে যে হয়তো আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন বাব অথবা নবী সাল্লামের হাদিস দিয়ে বাবু কৌলিন নবী সাল্লা ইসালাম নবী সাল্লা সাল্লামের এই বাণী সম্পর্কে এই অধ্যায় তার নবী সাল্লামের প্রিয় বাণী দিয়ে অধ্যায় কায়েম করেছেন तक आयात नहीं बहदीस नहीं आल्लाकरबुल आलमी कलम कर आयत दिए अधाय कम विषय बस्तु शुरू करा कथा नहीं शुरू थे আমার যে অধ্যায় শুরু করছি তাও আল্লাহর কথা দিয়ে রসুলের কথা দিয়ে এবং তারপরে যে কথা আলোচনা করব সেই কথাগুলিও আল্লাহ এবং রসুলের কথা কত সুন্দর কথা তাই না তো এই তরিকাটি অবলম্বন করেছেন সুন্দর তরিকা এমাম বুখারি রহমতুল্লাহ আলাই এবং দেখা যায় যে এমাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই এই ক্ষেত্রে এই আদর্শকে তিনি ফলো করেছেন এমাম বুখারি রহমতুল্লাহ আলীর এই তরিকাটিকে তিনি পছন্দ করেছেন বহু ক্ষেত্রে যদিও প্রত্যেকটি অধ্যায়ের ক্ষেত্রে নয় अध्याय अधिकाध्याय अध्यय महान अल्लाध्याय जिन्ना पांच टी आय उल्लेख कर आयत दिए अम कर महान आल्लापर्ध्याय महान आल्लाणीते विषय वस्तु उल्लेख करते शरिय बनिए थके अंशीदार बनिए थके आल्ला माला कषाई की आ जा राकि क्ति बस्तु कोई सृष्टि करते करी आल्ला शरीर आल्ला मानसर विवेक के जिज्ञासा कर आयुषे को माला से आ जाचुई सृष्टि करते तरा आल्लाशीदार बन সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মোহাম্মদ রসুর সালি সাল্লামকে আল্লাহ যদি না সৃষ্টি করতেন তিনি পৃথিবীতে আসতেন নাকি আসতেন না যখন সাইয়দুল মুর সৃষ্টিনি খালিউল্লাহ তাকে সৃষ্টি করা হয়েছে মুসা ঈশা তাদেরকে সৃষ্টি করা হয়েছে সমস্ত আম্বে কেরম যখন সৃষ্টি করা হয়েছে তাহলে সাহাবাহ কেরাম इमु हानीफा साफी मालिक अहमदारी आयुशरे मालय कर सामान्य सृष्टि करनी তেলা পোকা পারে তাও পারে না আয়ুষ রে কোন মাল এখন সে আন কোনো কিছু সৃষ্টি করতে পারে না তারা বরং ওহম ই তাদেরকে সৃষ্টি করা হয়েছে জিলানিকে সৃষ্টি করা হয়েছে এবং যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তাকে মত দিয়েছেন আবার কবরে চলে গেছে আর সেখান থেকে বের করবো সবাইকে বের করবেন আম্বিয়া এবং রসুলগন যখন মাটি থেকে আল্লাহ বের করবেন তখন জেলানিকে মাটি থেকে উঠাবেন আল্লাহ তারা নখরা পুরোনাই চিস্তি এবং যেসব মুসরেকরা কবর পূজারীরা কবর ভক্তরা তাদেরকে ডেকে থাকে তাদের কাছে সাহায্য কামনা করে থাকে মক্কি না গঙ্গোহি ও লহম ন তাদের কোনো রকমের সাহায্য করতে পারে নাহম তাদেরও সাহায্য করতে পারে না আচ্ছা কেউ কথা বলতে পারে যে অন্যদের সাহায্য না করতে পালে নিজের তো জীবিত থাকে জীবিত মানুষের ক্ষেত্রে নিজে দৈনিক আয়ু উপার্জন করি দৈনিক আমার সাংসারিক কাজ করি হ্যাঁ তারপরে আমি নিজের স্বাস্থ্যকে কেমন করে ভালো রাখবো তার জন্য আমি নিজেকে উপকৃত করতে পারি আমার স্বাস্থ্যের আমি কেয়ার রাখি ইত্যাদি চলাফেরার ক্ষেত্রে আমি না কিন্তু নিজের উপকার করতে পারে পারে না একজন কাফেরও ফেরো অন্যের উপকার না নিজের উপকার করে একজন বেনামাজি কারো উপকার না করতে পারলে নিজের উপকার করে কমপক্ষে নিজের তো উপকার করে আছে মানুষের উপকার চাই না সেজন্য মানুষের উপকার করে না উপকার করতে পারবে তারপরে করে না কিন্তু নিজের উপকার করে জীবিত মানুষ সুস্থ মানুষ ভাই বন্ধুর উপকার করে না মা বাবার কোনো উপকার করে না সাথী সঙ্গে কোনো উপকার করে না কাউকে এক পয়সা ধারও দেয় না কিন্তু বাড়ি করেছে ভালো গাড়ি কিনেছে জিলানি চিস্তি হ্যাঁ শাহজালাল আটরসি চর্ম যারা মরে গেছে ওয়ালাইন নাসরা না ভক্তদের মদত করতে পারে নিজেরই সাহায্য করতে পারে যাওয়া ব্যক্তির মতো ডুবে যাওয়া ব্যক্তির মতো সাঁতারা জানে না হাবোডুবো করছে একবার পানিতে ডুবছে একবার উঠছে যে রকম যদি উঠতে পারি না উঠতে পারে হাবুডুবো করছে তো এইরকম যে কোনো মৃত নিজেরও সাহায্য করতে পারে না নিজের যদি সাহায্য করতে পারে না তাহলে অপরে কি সাহায্য করবে যে নিজের সাহায্য করতে পারে না সাহায্য করতে পারবে সেপুরের খাবার খেতে পাঁচ রিয়াল নেই যে নিজে খাবার খাবে হোটেলে গিয়ে তাহলে অপরকে কি খাওয়াবে দূরের কথা নিজেই খেতে পারে না কি খাওয়াবে আল্লাহ বলছেন তারা নিজেরও উপকার করতে পারে না সেজন্য আমেরিকার গোলা বর্ষণ হচ্ছে বাগদাদি জিলানি কিছুই করতে পারেনা করতে আল্লাহ না করে যদি কবর যদি ধ্বংস হয়ে যাবে সেখান থেকে কবর মাজার হয়েছে এই সব ওই নাজাফ আর কি এলাকাতে গোলা বর্ষণ হয়েছে আর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এই মাজার গুলির সিরকের ওলা গুলির বলা নিজের সাহায্য করতে পারেনি বাংলাদেশে যদিও এরা এই পথটি ভালো নয় গোমরা যদি নিজের সাহায্য করতে পারি তাহলে শাহজালাল তো নিজের যান বাঁচা চাচা আমরা বাঁচা কমপক্ষ এটা তো করবে আর বাঙালি উপর তো আমল করবে শাহজালাল যে চাচা তোমাদেরকে বাঁচাইতে পারলাম না যে নিজের জান বাঁচা তো হেফাজত করতে না তো আপনার ওই প্লেন ধ্বংস হচ্ছে তার কি হেফাজত করবে তার কি সাহায্য করবে আরেকটি বাণী নেহি আল্লাহকে বাদ দিয়ে যে অন্যকে কে তোমরা আহ্বান করে থাকো করে থাকো অন্যের কাছে করো আমাকে সন্তান দাও মার অসুখ ভালো করে দাও বললে জি না দুনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যে দোয়া করছো মা আমলে কোন ফাজাইল আমলের ভাইদেরকে বলছি যে তাদের কাসিদা জামিয়া রয়েছে হ্যাঁ কোন রয়েছে বলুন তো দেখি কোন অংশে গেছেন খুব স্বপ্ন দেখতেন নাকি বলছে যখন আমি ফাজাইল দুরুদ লিখতাম তখন খুব বেশি বেশি স্বপ্ন দেখতাম তো বারবার শুধু আমাকে স্বপ্ন দেখানো হচ্ছে যে যাব তুমি ফাজাইল এ লিখ না তো কাসিদা জরুর লিখনা তার ভাষায় বলছি তার মাতৃভাষা বলছি না আদিসের তলকিন করলেন না নবী সালাম নাকি বলছেন যখন তুমি কি লিখবে ফাজাইলে দুরুদ লিখবে খবরদার কাশিদা ভুলবে না তুমি কাশিদা অবশ্যই লিখবে মানে হচ্ছে হ্যাঁ আল্লাহ নিন্দা করেছেন সেই বিষয়টি আল্লাহ রসুল খুব পছন্দ করবেন আর বার বার করে স্বপ্ন যুগে সে জাকারিয়া সাহেবকে আল্লাহ নবী এই উপদেশ দিচ্ছেন এ কথা বলছেন না যে আয়াত লিখবে বেশি বেশি হ্যাঁ হাদিস লিখবে এই তাকে উপদেশ দিচ্ছে স্বপ্নে যে যখনই তুমি ফাজাইলে তুরুদ লিখবে কি লিখবে কাশিদা লিখবে কিন্তু বলছে নবী করিমালাম কাসিদা কোন কাসিদা কোন কবিতা লিখবো তা নির্ধারণ করে দেন না আমি কিন্তু বিব্রত কোনটা লিখি আমার সামনে কাশিদা বুর্দাও আছে কাসিদা জামি আছে মৌলানা জামির কাসিদা কাসিদা কোন কাশিদা কোনটা লিখব উদ্দেশ্য ভাবলাম যে কাশিদা জামিটা খুব সুন্দর কাসিদা তো কাসিদা জামি লিখি শুরু করে দিল আর এই কাসিদা জামিয়া মানে এই জামি জামি সাহেবের প্রথম প্রথম লাইন এই কবিতার শুনেন। আলম তারা নবী আল্লাহম পৃথিবীর মানুষ হাই হাই হাই হাই করছে ত্রাহি ত্রাহি করছে সারা বিশ্ব হাই হাই হাই হাই ত্রাহি ত্রাহি করছে আল্লাহ নবী তার দয়া করুন রহম করুন আল্লাহ তারাহাম শেখুল হদিস লিখছেন শেখুল হাদাস উজু টুটে গেল ইমান ইসলামের উজু টুটে গেল শেখুল্ হাদস হয়ে ইসলামের বাই সরে গেল তারা আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহ কোরআনে এই দু শিখাইনি কোনো জায়গায় আছে আল্লাহ কোথাও আছে কোরানে আল্লাহ আল্লাহ আল্লাহ করে দু আছে আল্লাহ হুম্লা হুম নবী সাল্লামের দোয়া আর হয় রে দিয়ে আল্লাহ মালিক নয় কিতমির কাকে বলে কিতমির হচ্ছে খেজুরের আটির আবরণ খেজুরের আঁটি খেজুরকে কে দিয়ে দেখবেন তার উপরে একটা একবারে সাধা খেজুরের মালিক নয় খেজুরের আটির ও মালিক নয় খেজুরের আটির ওপর যে আবরণ আছে তারও মালিক নাই আল্লাহ বলছে মিন আমি তারা। খেজুরের আঠির উপর যে আবরণ রয়েছে তারও মালিক নন তাহলে তার কাছে কি করে এই করলেন এবং তার ভক্তদের উচিত ছিল যে সিরকে সরিয়ে দেওয়া কিতাব থেকে কিতাব যেহেতু ইসলামী কিতাব সুতরাং এই ইসলামী কিতাবকে এই শিরকের নাপাকি থেকে পাক করে দেওয়া ফরজ এই উম্মতের উপর তো বললি কি উম্মতের উপর आठ आवरण रहे ना आशा मेरी काड़ लेखो कर साथे। मालिक ना एकम्र मालिक एकक मालिक आल्ला आलमी जो हुज्जी अबाध्यमी चक्कर मुशरे खाओ इंत लायस मो दुआ, देर दुआ जे देर डाक ना तुम्हारे डाक शाला जो डाक तो तुम्हारे डाक तुमें ना कबर काी मदत দূর থেকে তো দূরের কথা দূর থেকে তো জিন্দা মানুষ আপনি শোনেন না এখানে আছেন আর বাইরে থেকে নিচে তালা থেকে যদি কোন সাদিক ওপরে আসতে লজ্জা লাগে আর কেমন করে বন্ধুকে নিচে থেকে যদি ডাক শুনবেন জীবিত মানুষ আছেন কান একেবারে সজাগ হয়ে আছে শোনার জন্য কারণ এইদিকে আমার আলোচনা শুনছেন নিচে থেকে যদি বন্ধু ডাক দেয় তাই শুনছেন না আপনি এইদিকে গ্লাসে বন্ধুকে দেখতে পাচ্ছেন এখান থেকে আর যদি ডাক দেয় তাও শুনবেন না আপনি ওই বোবার মতো না কিসের মতো হাতের ইশারাতে বুঝতে হবে বধিরের মতো বহিরার মতো যখন জীবিত মানুষ আপনি এখানে চোখের সামনে দেখেও বা কাছে থেকে শুনছেন না তাহলে এখান থেকে বাগদাদের ওই জিলানিকে ডাক দিয়েছেন খাজা বাবা জিলানি বাবা বড় পীর উদ্ধার করো পিরে কি বলা উদ্ধার করো আল্লাহম তাদেরকে যদি ডাকো মা তোমাদের দোয়া শোনেন না তারা তোমাদের ডাক শোনেন না তোমরা তারা आहेंत बपन्थी त मृत शोने मृत व्यक्तर शा शोना, ना शनार बेपारकिदागत विषय और इस सम्पर्क विद्यापंथी आंकदा मृत व्यक्ति शोनेल्ला তারপরে আরো স্পষ্ট যারা কবরে চলে গেছে তারা আল্লাহ মৌতা নিশ্চয় হে নবী আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারেন না মৃত ব্যক্তি আপনার কথা শুনে না জীবিত শুনবে ওর আমল বন্ধ হয়ে গেছে ওর একটা আমল কর্ম ছিল সোনা বন্ধ হয়ে গেছে রোজা রাখা বন্ধ হয়ে গেছে তেমনি তার দেখা বন্ধ হয়ে গেছে সোনা বন্ধ হয়ে গেছে জবান খোলা কথাবার্তা বলা বন্ধ হয়ে পানাহার বন্ধ হয়ে গেছে পেশা পায়খানা বন্ধ হয়ে গেছে मृत व्यक्ति आसल नबी सल्लाम जोर माध्यम मृत व्यक्ति सेदर जुद्धे सत्तर जन का जख हत्या हलो तर लाश गई बदर कूपे फेले देखने गें दाड़े तर प्रत्येक के सम्बोधन करलिया भाव सम्बोधन करते लगल नाम हलुआजा तुम मादा कुम रब्ब कु हक्का আমাদের সাথে আমি আল্লাহ সাহায্য করবো আল্লাহ বলছেন আমার সেনাবাহিনী অবশ্যই জয়ী হবে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন এই ওয়াদা আল্লাহ পুরা করে হাক্কা। আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেপুরি অবস্থা এইরকম বললে তাকে জাহান্ন পৌঁছে দেবো জাহান্ন জিন্নাইন হে ওয়াদা পেয়েছো কি জাহান্নামে শাস্তি পাচ্ছ আজাব পাচ্ছ ফেরেসার দংশন করছে জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লাহ এমন এমন দেহের সাথে কথা বলছেন মৃত দেহ এদের কোন আত্মা নেই আত্মা কোথায় চলে গেছে আর কথা বলছেন এই মরালাসের সাথে কেমন কথা হলো প্রথম দেখছেন নবী করিম সাল্লাহ এই কাজ করতে আর জীবনে দেখেননি উমার রাজি আল্লাহন মুসলমান হয়েছেন মাক্কাই দেখেননি কোনোদিন মোদিনাই দুই বছর হয়ে গেছে দ্বিতীয় দেখেননি এইরকম দৃশ্য নবী সাল্লা যে বাকিতেমকে দেখেননি কোনদিন দেখেনি যে বাকিতে এসে বাকির সাহাবাই কেমন জানাবারা জানা মারা তাদেরকে এসে সম্বোধন করছেন যে হে বাবা কেমন আছো ওসমান বিন মজমন প্রথম ব্যক্তি এনতেকাল করছেন মোদিনাই বাবা ওসমান বিন মজমন কেমন আছে ভালো আছে তো কাবো রে জিজ্ঞেস করেছেন কোনদিন আরবিতে বলে জি ব্যতিক্রম এটাকে বলে আল্লাহ ফাকরুল আলমের কাছে ব্যতিক্রম রয়েছে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে মানুষের জন্মের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে আল্লা বাক রী বিবাহী হবে অথবা যুবতীর স্বামী স্ত্রীর তারপরে ধারণ করবে তারপরে বাচ্চা জন্মাবে এটি আল্লাহর নিজাম আর ব্যতিক্রম ঈসা আলী সালাম ব্যতিক্রম আদম আলি সাল্লাম ব্যতিক্রম হাওয়া ব্যতিক্রম ঈসা সালাম বাবা ছিল একটা পুরুষ লাগবে একটা মহিলা লাগবে এই কারখানা লাগবে তারপরে ছেলে মেয়ে জন্মাবে কিন্তু আল্লাহর কারখানাতে আল্লাহাকুল্লা আলামিন এইভাবে দিল এভাবে এটি ব্যতিক্রম তো ব্যতিক্রম বললেন আল্লাহ তাদের আত্মা ফিরিয়ে দিয়েছেন তাদেরকে লাঞ্ছিত করার জন্য আরো অপদস্ত করার জন্য আরো তাদের আফসুসের আফসুস আক্ষেপ থাক যে হাইরে কি করলাম রে হাইরে যদি মোহাম্মদ রসুল্লাহর কথা শুনে নিতাম সাধারণ ওরা বলবে হাইরে রে কি বিভ্রান্ত হয়েছিলাম যদি মোহাম্মদ রসুল কথা এলাই তানি তোমার রসুল সাবিল হাই যদি রসুল সাঁত ধরে নিতাম তাহলে ভাগ্যবান হয়ে যেতাম मृत व्यक्ति हादिस आक्ति भारत उपमहदेश इंडिया पाकिस्तान देवबंदी बेरो आंकी दे मृत शोने मृत शोने আর মৃত শোনে বলেছে তারা সেই জন্য বাংলাদেশ আছে তারা কবর মাজারের ধার না আলহামদুলিল্লাহ তাদের সমাজে তাদের বাড়িতে কবর মাজার পূজা নেই ফাঁসি কি থাকতে পারে দাঁড়িমন্ডিয়া রেখেছে আপনার সিগারেট খাচ্ছে হারাম কাজ করছে সুদ খাচ্ছে হয়তো কিন্তু কবর মাজার পূজা নেই সত্য কথা নাই কারণ তাদের না যদি ধরে নাও যে তারা শোনে মানে ব্যতিক্রম আল্লাহ যদি কখনো শুনিয়ে দেন যেমন আল্লাহ শুনিয়েছেন কখনো কখন ওয়ালাউসামেউ আচ্ছা তারপরে যখন মনকন নাকির প্রশ্ন করার জন্য আসে তখন শোনে এটাও হাদিস দ্বারা দাফন করে মান রব্যকা মাদা মানিকে যে প্রশ্ন করে সেই সময় যে উঠে গেছে সেই সময় শোনে এমন কি ওয়াইনাহু লাইস মা আনে লোকজন ছেড়ে দিয়ে চলে গেল ভাইয়া এসেছিল বাবা এসেছিল কবরে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে তখন শুনতে পেলো না পেলো না ব্যতিক্রম এই ক্ষেত্রে শুধু কিন্তু তারপরে বলবে যে না যখন জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছে সব সময় শুনে সুতরাং দু চার ঘন্টা দশ ঘন্টা পরে বা প্রতিদিন সকালবেলা বেলা পরে ঈদের দিন আমাদের সে পিতা তীর ঈদের দিনে জুমার দিনে জানে কবরে যাবেন আর বলবেন আব্বা কেমন আছেন ভালো আছেন তো আপনার কারণ আছে জুতা হাদিসের আওয়াজ নাকি মৃত ব্যক্তি শুনতে পাই তা আপনি সব সময় শোনেন চলবে কথা চলবে না বিশ্বাস ওই মুহূর্তের কথা বলেছেন ব্যক্তিক্রম আসল হচ্ছে যে মৃত ব্যক্তি না। শোনেনা এতমতা তুই মৃত কে শোনাতে পারোনা কোরআনে নায় তাই না আল্লাহ বলছেন যদি শোনেও যদি শোনেও মাস্তা তোমাদের জবাব দিতে পারবে না তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না तो डाके बेपार बुजुर्ग कथा गलि जेमन दुनिया क्षेत्र एक जन के बल भाई भाई पांच रियल धार चाहिए प्रथम कथा एक कथा कान शनते सुनल ना दिलो सुनलो ना बुरा की गल्प करते चले गाँव कथा सुनते हैं कर्णपात मनोज बुझी हा? सा हाँ भाई ठीक देखो सुनलोड़ा दिल डाके कि साड़ा दवा साड़ा दीजिए साड़ा दवार मनस्कामना मन उद्देश्य पूरण कर তাহলে মৃত ব্যক্তি সম্পর্কে কতগুলি সিরকি আঁকিদা প্রথম সিরকি আঁকিদা হচ্ছে যে মৃত ব্যক্তি শোনে দ্বিতীয় সিরকি আঁকিদা যে সাড়া দে হ্যাঁ বাবা বুঝতে পেরেছি তুমি এসেছো আমার মুড়িদ এসছো চর্মনারির ভক্ত গিয়েছে আর ইয়ে ফজুল কাবিম সাহেব মারা গেছে পীর বাবার দরবারে এসছে কবরের কাছে হ্যাঁ বাবা প্রথম কথা শুনতে পাওয়া তারপরে ডাকে সাড়া দা বাবা হ্যাঁ বুঝতে পারছি কোনটি বরিশাল থেকে এসছো ওরি বাড়িতে বরিশাল চিটাগাং থেকে এসেছো ভারত থেকে এসছা কি খবর কি করতে পারি তোমার হ্যাঁ সে বাবা কি বললাম ব্যাস আমাকে জাননাতে নিয়ে যেতে হবে আমি নামাজ টামাজ অত দায়িত্ব নিতে পারবো না পড়তে না কিন্তু আপনার মুড়ি দেখছে আমাকে জাননাতে নিয়ে তারপরে আপনার মনের বাসনা পূরণ করা এই ক্ষমতা আছে কি তিনটি পদক্ষেপ তাহলে প্রথম শুনতে হবে তারপর ডাকে সাড়া দিতে হবে তারপরে সাহায্য করার ব্যাপার করতে পারবে না পারবে আল্লাহ কি বলছেন নিজেরই তো সাহায্য করতে পারে না তো আপনার কি সাহায্য করবে আগে রায়াতে পেয়ে গেলেন তাই না তাহলে কোনোটি করতে না এই যে স্তরগুলি রয়েছে এগুলি কোনোটি করতে পারেনা শুনতেও পারে না মাস্তা জাবুল আহম ডাকে সাড়াও দিতে পারেনা ওয়ালাইস্তা তিয়ম নাস্তা সাহায্য করতে পারে না নিজেরও করতে পারে না আপনারও করতে পারেনা আশ্চর্য কথা যদি তারা শোনে ও মাস্তা যা তোমাদের ডাকে সাড়া দিতে পারে না সিরকে কুম কে দিনে তোমাদের এই সিরকে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে দিয়েছা করেছো তাদের কাছে আরো করতে গিয়েছো অস্বীকার করবে আমরা এই যারা তারা স্বীকার করতে পারবে আর যদি পীর নিজেই পিতাতে থাকে তাহলে ও আর করতে পারবে না তাহলে এই আয়াতে ওই সৎ কর্মশীল কথা বলা হয়েছে বলা হয়েছে ইমাম আবু হানিফার কথা শাফি মালিক আহমদের কথা এমাম বুখারির কথা জি এইভাবে বলা হয়েছে অস্বীকার করবেন যে এর আমার আল্লাহ জাহান নামে নিয়ে জানে আলী রাজি আল্লাহ আজকে মুসলিম বিশ্বের কোটি কোটি লোক ইয়া আলী ইয়া করে না আল্লাহ কি বলছেন ভাইয়া ধর্ম ধর্ম। না আমরা এই ধর্মের কথা জানতাম না শিখিয়েছি শিখাই এবং আল্লাহর মতো যিনি সর্বজ্ঞ সবকিছুই জানেন বরং খাবির মানে আপডাউন হচ্ছে খবর রাখছেন আপনি কিন্তু সূক্ষ্ম খবর রাখেনা এমন কিছু গোপনীয় খবর টবর আছে এমন কিছু দুই নম্বরই হয়ে যাচ্ছে এমন কিছু বিল নিয়ে আসছে দশ টাকার জিনিস টাকা হয়ে যাচ্ছে এগুলি হচ্ছে এই সূক্ষ্ম খবর রাখেন गाड़ी आर गाड़ी कंपनी गाड़ी क्वारे स्वार्थेहर सूक्ष्म दस बीस इनकम करूक्ष दर्शी ए सूक्ष्म खबर रखें सबकि छोट बड़ो समस्त रकम खबर रखें আপনি গল্প আছেন মেতে আছেন স্ত্রীর চোখ মারছে হইতে পারে না আরে হয় এরকম সুতরাং আপনি সাথে থেকেই তো খোঁজ খবর রাখতে পারেন না ঘরে থেকে খোঁজ খবর না এইরকম কিস্তা কাহিনী আছে আল্লাহাকর বলেন সমস্ত আল্লাহ যে কথা বলেছেন এরকম কোন মানুষ বলতে পারে না আল্লাহ বলেছেন এই কথা যে কোনো মৃত ব্যক্তি শোনে না আর শুনলে সাড়াও দিতে পারে না সাহায্য করতে পারে না নিজেরও সাহায্য করতে পারে না তো আপনার কি সাহায্য আমার কি সাহায্য করবে অন্য ব্যক্তির কি সাহায্য করবে আল্লাহ এত সুন্দর কথা বলে আল্লাহ আনাসী তারা সুজ্জার নবী সাল আলীদিনের দিনে সাল্লাহ আলী সাল্লামের মাথা আই আঘাত করা হয়েছিল মানে মাথায় আঘাত করা মাথা জখমাত্র বলার প্রয়োজন নেই আর অত সময় নেই আসলে সিরাতের ক্লাস না আসলে তহিদের কে করেছিল কাফেরা না কাফেরা যুদ্ধে ও কোসেরাত রোবাইয়া এবং নবী সাল্লা নামক দাঁত भे गांत भे दाँत भेल हरिसे कि दाँत उठे दात उठे पड़ा आल्दी जख वर्णी सुनलें नबीर दाँत भेगे दाँत भेगे रे हाय रे जानते पड़े ग मायर खेदमत ना तो एकदिक सब दाँत के उठे ही फिले दिल भेजे दिल দাঁত ভাঙা যায় তাহলে আত্মহত্যা করা যায় যে বলবে যে দাঁত ভাঙা অসুবিধা না যাইজ তাহলে আত্মহত্যা জীবন রয়েছে এই জীবন আল্লাহ রে দাঁত আল্লাহ আপনাকে দিয়েছে আমার হেফাজ করার জন্য আমানতের হেফাজত আপনার দেহর আমানত আপনার হেফাজত করতে হবে এবং হেফাজত করে আল্লাতে হবে যে জন্য আল্লাহ আপনাকে রোজা রাখতে হবে হজ করতে হবে মেহনত করতে হবে স্ত্রীর খরচ দিতে হবে ছেলে মেয়েদের খরচ দিতে হবে বাবা মায়ের খরচ দিতে হবে এই দেহ দিয়ে মেহনত করে কিন্তু আপনি এই শেষ করে দিবেন দেহকে হাত কেটে ফেলে ফেলে দাঁত ভেঙে ফেলে দিবেন হারাম যেমন কি করেছে হারাম তাহলে অপবাদ দিল যে ওয়েস্কার আপনি তো ফাসেক হারাম কাজ করলে কি হয় ফাসেক হয় না আমাদের দেশে জানা জানাজা পড়ে না জানাজেই পড়ে না ওকে বেনামাজি জানাজা পড়ে কিন্তু আত্মহত্যাকারী জানাজা পড়া তো যে দাঁত ভেঙে দিলা যায় না একটা রিয়াল যদি জ্বালাতে না পারেন তাহলে আপনার দাঁত কি করে দাঁত ভাঙি করে জাহিজ হতে পারে বিবেকের ধরলো না বিদাতিদের এই আমি মাঝে মাঝে বলি বিদাতি আহমক হয় বিদাতির হুঁশ থাকে না মানে চার নম্বরের দাঁত যেটি এই থেকে ধরবেন তখন দেখবেন সামনে যে দুটো আছে এটি হল সোনাই হ্যাঁ সোনাই অলিয়া ওপরে থাকলে আর নিচে থাকলে সোনাইয়া সুফলা আর রোবাই হচ্ছে এইটা এইটা আর এটা চার নম্বর যেটা बड़ा आफसुस अधर जन अधर जहन तब बड़ कष्ट पे हायरे स्वजातिजे वंशेलो বন্ধু বান্ধব আছে এখানে এসে পরিচয় হয়েছে আরো একবারে পেট থেকে মানুষ করলাম কত কষ্ট করলাম তাদের জন্য আর তাদের কাছে কষ্ট পাবো বরদাস্ত করা যায় না ঠিক না জুল মজাব করবা আসাদ মজা মিন ওয়াক ইসাম মোহান एक कविता आई जुल मिल कर स्वीक अत्याचार करेष आत्मयर आघात मानसिक आघात भाई बन चाचार भातीजार ऐलर मेर जदि य मत आदय এটা বরদাস্ত করা যায় না স্ত্রীর আঘাত যদি হয় হাইরি কত আদর করলাম কত যে তার পিছে খরচ করলাম কত যে চিকিৎসায় টাকা ডাললাম বরদস্ত আর করা যায় না তো নবী করিম্লাম বড় আফসোসের সাথে যে নিজের জাতি করে তোমরা আচরণ করলে আমার সাথে তখন নবী সাল আফসুস সাথে বলেছিলেন বদুয়া শুরু করেছেন বদুয়া নবী করিম সাল্লাই আল্লাহ আয়াত নাজেল করে দিলেন এই কথা বলতে আল্লাহ কি করলেন আয়াত নাজেল করে নবীকে সতর্ক করে দিলেন যে নবীন না আপনি বদ্ধ দোয়া করবেন না আমার কাজ ধ্বংস করব। मजार विषय चिंता करें ओहदे जरा नेतृत्व दिए दात भेजे जखम करता आबू सुन और, और खालिदीन वाली दु जन मुसलमान তাহলে আল্লাহ পাক যে আলমুলো করতেন কখনো করতেন না আল্লাহ ভালো জানেন তোমরা জানো না যে ভবিষ্যতে কি হচ্ছে কি হবে যে লোক জীবনের শত্রু ছিল সে বন্ধ হয়ে গেছে হয় না না ইমানের তফিক দেব দেব না এটি আপনার ইতো নয় আমার কাজ এটি হয় আল্লাহ তো অবাকবুল করবেন মানে ইমানের তফিক দেবেন আর না হলে আল্লাহ নবীদের আল্লাহমণি তাকে বলা হচ্ছে যে আপনার এখানে একটি চলবে না আমি হালাক করি না করি এটা আমার ব্যাপার আমি ওকে হেদায়ত করি আর না করি আমার ব্যাপার খবর আপনি ধ্বংসের আকাঙ্ক্ষা করছেন দোয়া করছেন না তার নবীকে আল্লাহ এইটুকু দিলেন না যে নবী আকাঙ্ক্ষা করবেন ধ্বংস করে দা হোক থেকে একটি আল্লাহ রসুলা করছিলেন অর্থাৎ কাফের জালেমদের যখন জুলমতা মুসলিম মমিনদের উপর বেড়ে যায় তখন বদুয়ার অভিশাপের দোয়া বদু আর দোয়া অভিশাপের দোয়া একে কোন নাজেলা মানে কোনো কিছু নেমে আসা তো যখন বালা মুসিবত বিপদ মুসলিম জাতির উপর নেমে আসবে তখন করা কোন দোয়া করছে আর যেটি শুধু সেটি হচ্ছে যে কোনুত আছে আর বাকি তাতে অতিরিক্ত বাড়িয়ে দোয়া করেন কোনো ব্যাপার না দোয়ার ক্ষেত্রে করুক প্রয়োজনে আজকাল সারা বিশ্বের মুসলিমদের ওপর সারা বছর ধরে বালা মুসিবত বিপদাবাদ আসতেই আছে কাফেরদের পক্ষ থেকে সুতরাং रमजान मासे मासे बीम दीर्घ एक मास तेना जेला काफेर बेस किस गोष्ठी वंशे ओपर बदल जरा सत्तर जन हाफेज आलेम सहबाई कैरमे शहीद कर दिए তা করে ধা দিয়েছিলাম ইসলামের দিয়েছে উনসত্তর জনকে শহীদ করিয়ে দিয়েছিল একই সাথে একজন কোন রকম পালিয়ে আসতে পেরেছিলেন উদ্ধার হয়েছিলেন তো নবিসাম বড় কষ্ট পেয়েছেন ওই সময় এক মাস ধরে বদ্ধ করেছেন কাফেরদের ওই মর্মেও আল্লাহ নিষেধ করেছেন না এই কনুত কখন হয়তো রুকুর আগে না রুকুর পরে রুকুর পরে যদিও বেতরের কোনুত রুকুর আগেও করতে পারেন রুকুর পরেও করতে পারেন এখতলা অনেকে ভুগছে এই দেশে এসে দেখে রুকুর পরে আর বাংলাদেশে রুকুর আগে করে আর রুকুর পরে ফির রা কাতিল আখিরাতে ফজরের শেষ রাখাতে তাহলে কোন তো করতে হবে শেষ রাখাতে ফজরের শেষ রাখাতে করেন এসান নামাজের শেষ রাখাতে করেন মাগরে শেষ রাখাতে করেন শেষ রাখাতে রুকুর থেকে উঠি। কি বলতেন এবং রব্বানা বলার পরে এর দ্বারা বুঝা গেলো যে ইমাম সাহেব কি বলবেন সমী আল্লাহমান হামেদাও বলবেন আর রব্বানা হামবেন পক্ষান রব্বানা বলবে ফান এই আল্লাহ নাম ধরে ধরে নবী সালাম ধ্বংসের দোয়া করছিলেন আর অভিষাপের দোয়া করছিলেন তখন আল্লাহ নিষেধ করলেন আল্লাহ আল্লাহ তোবা কবুল করবেন ইমানে তৌফিক দিবেন অথবা আজাব দেবেন আর যদি আজাবেন আল্লাহ যদি আজাদ দিতে চান তো আজাদিবেন আল্লাহ কিন্তু আপনার নেই যে আপনার মন মতো সবকিছু না এই আপনার নেই আর একজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে যাদের উপর বদী করিম সালাম এইভাবে আপনার এই ক্ষেত্রে কোন খবরদারা আপনি বদ্ধ করবেন না তাহলে যে ব্যক্তি জীবিত আছে আল্লাহ হেদায়ত করিয়ে দিতে পারে আজকে ইন্টারনেট দেখলাম যে রেয়াজে এক আমেরিকান মুসলমান হয়েছে শিক্ষিত খুব বড় শিক্ষিত লোক মুসলমান হয়েছে কয়েকদিন আগে আজকে ইন্টারনেট খুলতে দেখলাম এসে অফিস তো এই লোকটি ইসলাম কবুল করার একদিন বেঁচে আছে বেনামাজি হোক আর কবর পুজারী হোক আল্লাহ তুমি হিদায়ত করো লম্পট হোক চোর হোক খুনি হোক সন্ত্রাসী হোক মানে আল্লাহ তুমি হিদায়তাকাত হিদায়তো এই ফাঁসেক নেতাকে আল্লাহ হিদায়তো আল্লাহকেতার উপর মরে যাবে ইসলামের বিরুদ্ধে তখন বলবো লিমাই আল্লাহনত কারণ আল্লাহ আল্লাহন অবধারিত হয়ে গেছে আর উপায় নেই আর একটি হাদিস রয়েছে যখন তার উপর এআ নাজ আক্রাবিন কোথায় দাঁড়ালেন এ কথা এখানে বলা হয়নি অন্য হাদিস রয়েছে সাফা পাহাড়ের উপর সাফা পাহাড়ের উপর যদি ওই একটি ঘটনা হয় তাহলে সাফা পাহাড়ের আর दल हे कर लोकमत मा सारा यहाँ जमा करब्दी ইস্তারু আনফুসাকুম তোমরা তোমাদের জীবনকে উদ্ধার করো ইস্তারু মানে ক্রয় করিদ করো তো নিজেকে খরিদ করে না মানে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না যদি তোমরা ইমান না নিয়ে আসো সৎকর্মশীল না হও তাহলে তোমাদের কোন কাজে আসতে পারবো না কোন নবী কাজে চলে আসবে বাবা রে তোমাদেরকে ছেড়ে একাই আমি যাব না তোমাদেরকে নিয়েই যাব কোথায় যাবে নিয়ে যাবে এক জায়গায় তো যাবে যাবে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে যার নামে যাবে ওখানে নিয়ে যাবে কারণ এই ধৃষ্টতা যেটি অধিকার তার ক্ষমতায় নাই সে কথা মৃত্যু ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা হ্যাঁ আপনি চুরি করেছেন বলছেন করিনি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা আর এটি হচ্ছে ধর্মীয় মিথ্যা যে নিজের উপায় নাই কি হবে খোঁজ খবর নেয় বলছে বাবারে তোমাদের ছেড়ে যাবো না তোমাদেরকে নিয়েই যাবো জানা বাবারে আল্লাহর যারা ওলি হন তারা তাদের ভক্ত মুরিদদেরকে ছেড়ে যান তাদেরকে সাথে নিয়ে যান বাবারে পীর ছাড়া কোনো রেহাই পাবে না উদ্ধার হবে না তোমাদের এইসব কথা কথা আছে না হকানি পীরের তরিকায় যারা নিজেদেরকে হকানি বলে হকানি তো আর নেই আসলে তারা নিজেদেরকে হক্কানি বলে তারা এই সব দৃষ্ট তার কথা বলে বলেছেন তো তারা যে যাবে কোথায় তা তো আল্লাহ ভালো জানে আব্বাস আব্দুল মুতালে হে আবদুল মুহ ছেলে আব্বাস আল্লাহ নবীর কে আচ্ছা আচ্ছা আব্দুল মুতালিব ছেলে আব্বাস মুসলমান হয়ে গেছেন তারপর নয় যে আবুল আবকে কাছে বলেছে বলেছেন বলতে পারি যে রে আল্লাহ নবী কাজে আসবেন না কাফের যে কাফের হয়ে মরে যাবে বাকি যে মুসলমান হয়ে গেছে আমরা তো মুসলমান আর পীর আমাদের কাজে এই জন্য আসবে যে আমরা তো মুসলমান সুতরাং পীর কাজে আসবে এরকম অনেক সময় পেশ করে এরকম আর এইভাবে গুমরা করে মানুষকে এখানে আব্বাস মুসলমান কি বলছে নাম ছিল্লা ফুফু মুসলমান হয়েছেন আল্লাহ মুসলমান হয়েছে মুসলমানকে বলছেন সুফিয়া না সাফিয়া আমাদের দেশে আবার বিকৃত ভাই আর সাফিয়া না আল্লাহু আন কে মিন আল্লাহ আল্লাহর কাছে আমি আপনার কোনো কাজ আসতে পারবো না ফুফু আল্লাহর কাছে কোনো কাজ আসতে নিজের ব্যবস্থা নেন ইয়া ফাতে এমন কি একেবারে নিজের কলিজার টুকরা হে সম্পদে তাই বলছেন যে আমার মাল ধন সম্পদ থেকে তুমি যা চাইবা চাও দেব তোমাকে যা দিতে পারবো দেবো লাউনি আনকে মিন আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমি তোমার কোনো কাজে আসতে পারবো না মা ফাতেমা যখন কারো কোনো কাজে আসতে পারছেন না আপনার ইমান এবং আমল দিয়ে আপনাকে রেহাই পেতে হবে তখন আল্লাহ রহমত হবে তখন আল্লাহর রহমত হবে তখন নবী আল্লাহ সাফাতের অনুমতি দেবেন তাহলে বাকি জিলানি চিস্তি আর ওই সব মাজ তাদের সম্পর্কে রেখে আছেন কি হবে কিছুর মালিক নাই আপনাদেরও সাহায্য করতে পারে না আমারও সাহায্য করতে পারে না এমনকি নিজেরও সাহায্য নিজেরও সাহায্য করতে পারে না এখানে বেশ কিছু মাসাইল আছে খুব সংক্ষেপে পড়ে দিচ্ছি যদি সময় থাকে বলছেন লেখক যে এতে বেশ কিছু মাসাইল আমরা জানতে পারলাম প্রথম হচ্ছে দ্বিতীয় বিষয় যেটি জানতে পারলাম সেটি হচ্ছে ওহদের ঘটনাহের ঘটনায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আহত হয়েছেন তারপরে নবী সাল্লাহ আলি সাল্লাম যখন আহত হয়েছেন তখন তিনি বাহায়াত জীবদ্দশাহী তারপরেও আপনার আমার উপকার করা তো দূরের কথা নিজের উপকার করতে পারলাম নিজেকে হেফাজত করতে পারলাম নিজের দাঁত হয়ে গেল আর নিজের মাথা ফেটে গেল চিন্তা করতে পেরেছেন তাহলে আকিদা রয়েছে কত ভ্রান্ত আকিদা সে কি তো ঘটনা ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে নবী করিম সাল্লা সাল্লাম নিজের হেফাজতের ক্ষমতা রাখতেন না হেফাজতকারী কে আল্লাহ তাই আল্লাহ বলছেন তার আর আপনি যদি ক্ষেত্রে শিথিলতা করেন আর আমি যা নাজিল করছি তা সুন্দর ভাবে না পৌঁছান তাহলে আল্লাহ রেশালকে আপনি পৌঁছালেন না যে আল্লাহ আপনার মানুষ থেকে কাফের জালেম থেকে হেফাজত করবে। আল্লাহ আপনাকে রক্ষা করবে তাহলে রক্ষাকারী কে নবীর রক্ষাকারী আল্লাহ নবীর নিজের রক্ষাকারী নিজে নন তার নিজের রক্ষা যখন নিজে নন অন্যের কি করে রক্ষা করবে আর নবী যদি রক্ষা না করতে পারেন তাহলে অন্য পীর কি করেছেন কাফের জালেমদের তুমি হালাক করো না হইলে উপায় নেই নিজে যদি ক্ষমতা থাকতো হালাক করার হালাক করে দিতেন যেমন কাউকে উদ্ধার করতে পারেনা তখন কাউকে হালাকও করতে পারেন না এই ক্ষমতা থাকলে নিজে করে দিতেন আর সাহাবাই কেরাম যারা আল্লা সবচেয়ে বড় বলি এই উম্মতের তারা আমিন আমিন বলছেন তাহলে কি বুঝা গেল যে নবীর হাতে আউলিয়ার হাতে কোন কিছু নেই যারা আসল অলি সাহাবাই কেন তাদের হাতে আন্নাল মদু আলিম কুফার যাদের জন্য বদ করেছিলেন নবী সালাম তারা কাফের ছিল কাফের জন্য বদ তবু আল্লাহ নিষেধ করছেন যে এখনো বেঁচে আছে না এখনো থামো হতে এদের হিদায়ত হবে আর আসলে হয়েছে অনেকে হিদায়ত সবাই হয়নি কিন্তু অনেকে হয়েছে আপনি জানেন কি যে হবে আর কি হবে না হাম্বাল রহমত উল্লি ওই খালকে কোরআনের ফিতনাতে যখন তিনি জেলে ছিলেন আর তার উপর জুল অত্যাচার ওই জালেম নেতা করছিল সেই সময় একজন ডাকাত ছিল তার সাথে সে ডাকাত এসেছে এবং হাম্বালকে সান্ত্বনা দিচ্ছেন যে খবরদার এমাম সাহেব ওস্তাদ আপনাকে ঠিক থাকতে হবে কারণ আপনার দিকে সবাই তাকিয়া আছে লক্ষ লক্ষ মানুষ এরাকবাসী তাকিয়া আছে আপনি যদি এই জালেমের যদি আপনি যদি সিথিল হয়ে যান আর বলেন উপদেশ দিচ্ছেন অনেক সময় ডাকাত কি করে ইসলামের প্রত করতে পারে ডাকাত গেলে সে বেশি সাহসী আমার চাতে বেশি সাহসী আমার সামনে একটা লোকের যদি রক্ত দেখিত जो साम्प्रदायिक दांगा गई दांगा जो देश विशेषकर भारत तो तक कसा बी कड़ो बड़ शहर कसाई गुले कारण अभ्यसतेटते এই কাফিররা নবী সাল ইসলামের সাথে কোরাইশ কাফিরা আরবের কাফেররা যে দুর্ব্যবহার করেছিল যা অন্য যুগের কাফেররা হয়তো করেনি অনেক কাফের আছে যারা এইরকম দুর্ব্যবহার করেনি তার মধ্যে একটি দুর্ব্যবহার ছিল এবং তারা যখন চল্লিশ বছর বয়সের আগে তখন তারা তাকে সাদেক আমিন বলতো চিরসত্যবাদী বলতো বিশ্বস্ত বলতো নিজের টাকা পয়সা সোনা দানা নিয়ে গিয়ে মোহাম্মদুল্লাহর বাড়িতে সাল্লা বাড়িতে তারা জমা রাখতো আর তার মাথা যখন করলো তার তাকে তারা আহত করল প্রান থেকে মেরে দেওয়ার কথা এবং তারা রটিছিলেন তেরো বছর থাকলেন কাপড়দের মাঝে যদি মারতে পারতো তেরো বছর কখন মেরে দিত কিন্তু আল্লাহ এইরকমের অবস্থায় তৈরি করেননি পারেনি তারা শেষখানে মারার চেষ্টা করলো আল্লাহ সেখান থেকে বের করে দিল এইরকম মুসা আলাইসলামের ঘটনায় চিন্তা করেন ফের সামনে কতদিন মুসা আলিস থাকলেন ফেরাউন বাদশা ইচ্ছা করলে জাল্লাহ দিয়ে প্রথম দিনে মারিয়ে দিতে পারতেন না শেষে নিজেই ধ্বংস ডুবে ধ্বংস হয়ে আল্লাহ যাকে বাঁচায় কোন শক্তি মারতে পারে না কি করে বাঁচাবেন আল্লাহরুল্লা আলম কতদিন বাঁচাবেন কোন খানে খানে রেজক দেবেন এটি আল্লাহর খাস নবিসের ঘটনা যেমন মুসা ঘটনা তেমন আল্লাহর খাস হেফাজত ওয়াহির সোহম আলা এবং তারা একবারে উদ্গ্রীব ছিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য পাগল হয়েছিল মরিয়া হয়ে উঠেছিল আল্লাহ হত্যা করার জন্য অমিনহা এবং তাদের একটি দুর্বল ছিল আত্মাম সিল বিল কাতলা যেসব শহীদ হয়েছিলেন সত্তর জন সোহাদাই কেরাম ওহদে তাদের সাথে তারা মুসলা করেছিল হাত কেটে নিয়েছিল পা কেটে নিয়েছিল নাক কেটে নিয়েছিল জিব্বা কেটে নিয়েছিল ঠোঁট কেটে নিয়েছিল এগুলোকে মুসলা বলা হয় এইরকম দুর্ব্যবহার করেছিল কলিজা বের করেছিল তারপরে করছেন কিন্তু আল্লাহ জানেন তাই আল্লাহ নিষেধ করেছে রসুর কে খবর দা তুমি ধ্বংসের দোয়া করিও না রসুর খবর তুমি লালতের দোয়া করিও না আমার কাজ কাকে হেদায়ত করব না আমার কাজ কাকে ধ্বংস করবো না করবো এটা আমার কাজ ছয় নম্বর মাস্লা হচ্ছে সেই দিন থেকে বদা বন্ধ করে দিলেন আল্লাহ রিয়া সাত নম্বর মাসলা হচ্ছে হয় আল্লাহ তবা কবুল করবেন আর না হলে আল্লাহ কি করবেন শাস্তি দেবেন যাদের জন্য বদ করবেন তাদের নাম ধরে বদ করা যেতে পারে যখন দেখবেন যে সীমাহিন হচ্ছে তখন ইহুদিদের নেতাদের এইরকম ইসলামের শত্রুদের নেতা যারা ব্যক্তির নাম ধরে করেছেন নাম ধরে আসমা আবে তাদের বাবার নাম ধরে অমুক ছেলে অমুকের পর আল্লাহ আনন্দ করে এইভাবে নবী কোনতে নাজ করেছেন তাহলে ফরজ নামাজে করা যাবে যাবে না দশ নম্বর বিষয় হচ্ছে লানিষ্ট করে কোন ব্যক্তির উপর লালত করা সেটি কিন্তু আপনার সাথে ঝগড়া হয়েছে সেই জন্য আল্লাহ লোক আপনার উপর না এরকম বলবেন না জাহাজ আপনার দুনিয়ার স্বার্থে ব্যক্তির স্বার্থে আর এখানে মুসলিম উম্মত্যাচার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন জুল অত্যাচার দূর করার জন্য এবং জুল অত্যাচার দূর করার মধ্যে এটাও সামিল যে কাফের জালেম গুলি না মরলে কি করে দূর হবে না সে জন্য কখনো কখনো বদুয়া করা যাবে আল্লাহনা করা আয়তের অর্থ করা হয়েছে কিনা মনে করা হয়নি আল্লাহ বলছেন যে হে নবী আপনি আপনা নিকট আত্মীয় বংশের লোকদেরকে সতর্ক করুন আল্লাহর আজাব থেকে জাহান্নাম থেকে কবর আজাব থেকে পরকালের শাস্তি থেকে ওয়া আনজের সতর্ক করবো অর্থাৎ ইসলামের দাওয়াত দিন তাদেরকে কালেমা ইর দাওয়াত দিন আল্লাহর ইবাদত বন্দুগীর দাওয়াত দিন শির থেকে তব করার দাওয়াত্মীয় বিশেষ করে আল্লাহ হেদায়তের আদেশ করলেন নবীকে তখন নবী সাল্লাহাম তাদের নাম ধরে ধরে ডেকে ডেকে বলেছিলেন আর সানিয়া তো আশারা বারো নম্বর বিষয় হচ্ছে জিদ্দু হু সাল্লি সাল্লাম এই ইসলামী দাওয়াতের ক্ষেত্রে ইসলামের প্রচারের ক্ষেত্রে নবীলামের কঠোর পরিশ্রম মেহনত উদ্ধার করতে পারি দেখতে পাচ্ছি জানলা দিয়ে যে মানুষ আছে ভিতরে উদ্ধার করতে হবে যেইভাবে হোক না কেন অনেক সময় যারা উদ্ধার করতে আসে তারাও চলে যায় কিন্তু তারপরেও এই ঝুঁকি নেই উদ্ধার করতে যদি সাধারণ মানুষ এইরকম আমরা উদ্ধার করার জন্য কত যে একবারে পাগল হয়ে যেতেন যে আল্লাহ জানে এই জন্যই কাফেররা পাগল বলেছে কাফের নবীমকে মজিনুন কেন বলেছে এখানে যখন দেখতো যে পিছিয়ে লেগেই গেছে কলম পড়াবে। এত মেহনত করেছিলেন বেহাইস ফালা বেহাইস ফালা মানুষে বাহি এলাল জনুন এত মেহনত করেছিলেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম প্রচারের জন্য যে যার কারণে কাফেররা তাকে এরকম বলতো তারা মুসলিম রকমের যদি আজকেও কেউ কোন খাঁটি মুসলিম তৌহিদবাদী মুসলিম সুন্নতর অনুসারী মুসলিম মার খাচ্ছে তারপরে বলছে ভাই নামাজ পড়েন তা বলছে কবর পূজা না কবরে সেজদা করা শির কবরে চাদো শির কবর পাকা করা শির দেওয়া শির জেলে যাচ্ছে তারপরে তাহলে লোকে কি বলবে লোকটা পাগল পাগল একবার জেল খেটে হলো আবার কথা বলে হ্যাঁ একবার মার খেলো মরেই যাচ্ছিল মার খেয়ে তারপরে আবার কথা বলে পাগলরে পাগল বলবে না পাগল তো এইরকম রান্নালামকে পাগল বলতো যে লোকটি এত কষ্ট হচ্ছে নির্যাতন যেমন কাছের লোককে বলেছেন তেমন দূরের লোককে বলেছেন এমন নয় যে দেখো দূরের লোক তোমাদের আমি দায়ী দায়িত্ব নিতে পারবো না আমরা অনেক সময় এরকম করি যে দূরের লোক আত্মীয়তার সম্পর্ক নেয়া থাকলেও দূরের গোত্র দূরের সম্পর্ক তোমাদের আমি ও ভালো বন্ধুতে নেই তোমাদের দায়ী দায়িত্ব না কিন্তু এরকম করেননি নিজের বংশের ক্ষেত্রে আপনি সজাগ নিজের সব ঠিক হোক শিক্ষিত হোক নামাজি হোক হয়তো আপনি ধার্মিক আহ অনুসারী হোক সন্ন্যতি হোক আহ না হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বংশের গ্রামে অনেক আছে কবর মজার পূজা কথা বলবো ওরা জাহান্নে গেলো তো আমার কি হয়ে গেল তাতে আমার কি কিন্তু আপনি কি চাইবেন আপনার ছেলে মেয়ে জাহার যাক আপনার বাবা মা জাহান্নামে যাক আপনার ভাই বোন জাহার নামে যাক না এরা নিকট আত্মীয় আল্লাহর নামী নিকট দূরের পার্থক্য করেননি পার্থক্য করেন নিজের মেয়েকে বলেছেন নিজের ফুফুকে বলেছেন নিজের চাচাকে বলেছেন লাউগুনিয়ান আল্লাহর কাছে তোমাদের কোনো কাজ আসতে পারবো না যদি তোমরা ইমান না নিয়ে আসো এবং তোমরা যদি সৎ না হও সুন্দর আমল না করো তাহলে তাই নবীশের কথা লী আের ব্যক্তির জন্য এবং যিনি নেতা রসুল দের যিনি সর্দার রসুলদের শিরোমণি তিনি যদি স্পষ্ট ভাষায় কথা বলেন কোন কাজে আসতে পারবেন না কার আবার কে সাই তো আলামিন সারা বিশ্ব জাহানের যত মহিলা রয়েছে মহিলাদের তিনি যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে নিরাপদ আল্লাহ রাজাব থেকে যদি আল্লাহ রাজাব থেকে নবীর পরে কেউ বাঁচতে পারে তাহলে কে ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ নবীর মেয়েরা তাকে যদি কথা বলেন বলছে তারপরে দেখেন সত্য কথা বলেছেন যে কথাগুলি বলেছেন তারপরে যদি দেখা যায় যে মানুষের যে অবস্থা আজকাল আর জনসাধারণ না এখন হচ্ছে জনসাধারণ আর বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি হচ্ছে বাংলাদেশের আলেমরা আলেম সমাজ আলেম সমাজের কথা একদিকে রাখেন আর জনসাধারণ তো এত বড় বড় হুজুরা বুঝেনা এত বড় বড় হুজুরা তাহলে কি ভুল বলছে এত বড় বক্তাকে ভুল বলছে এতেই পড়ে আছে জনসাধারণ যারা বক্তা যারা আলেম যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার পানি মাদ্রাসা চালাচ্ছে তাদের অবস্থা যখন এরকম বলছে খওয়াসিন আলিয়ম আজকালকার জামানাই বিশিষ্ট ব্যক্তিদের অন্তরের অবস্থা দেখেন কি তাদের পীরের মাজারের কবরের কবর নামের দিকে এসব আছে তারা। তাহলে এইগুলি নিয়ে যদি আপনি চিন্তা করেন একটু তাবাইয়া আলাহ তৌহিদ তাহলে আপনার জন্য তৌহিদ স্পষ্ট হয়ে উঠবে তৌহিদ আপনার জন্য স্পষ্ট হয়ে উঠবে যে নবী সাল্লা সাল্লাম কোন তৌহিদ নিয়ে এসেছিলেন আল্লাহর একত্র নিয়ে এসেছিলেন तहिदेड़ी दे सीरके मे आ मानसर तरी मजार पुजार दिन पीर पूजार दिन मेला दार सभी बड़ा थल्ला रुटिर दिन ये हम दिन आजकल گنفلام داوت مانو جاتی پوچھا جن تفک دان کرم اجمائن